আনাস ইবনু মালিক রদিল্লাহ তালানহতে বর্ণিত যে মক্কাবাসী রসিল্লা সাল্লাহ সাল্লামকে তার নবুতের নিদর্শন দেখানোর দাবি জানালো। তিনি তাদেরকে চাঁদ দুখণ্ড করে দেখালেন এমন কি তারা দুখণ্ডের মাঝে হেরা পাহাড়কে দেখতে পেল